বাংলা মানবতা সমাধান সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক ভাবে রমবান এবং কোরআন এই শীর্ষক আলোচনা করে আসছিলাম আজকে সেই ধারাবাহিকতায় শেখ সৈফুদ্দিন বিলাল মাদানি ধন্যবাদ এবং ডান পাশের সামনে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ ধন্যবাদ এবং আমার সামনে বাম দিকে আছেন শেখ সরাসরি কি হয় হাজার বছর যদি কেউ কারো সামনে মানুষের রচিত একটা কিছু তেলাওয়াত করে তার কোন বা ফজিল তো নেই আল্লাহর কাছে কিন্তু যেহেতু আল্লাহর কালাম আর তাপ বুদেতে লাওয়াতে এবং এর আকর্ষণ রয়েছে সরাসরি রয়েছে মানুষের মধ্যে মুসলমানের মধ্যে যেমন ভাবান্তর পরিলক্ষিত হয়েছে কাফেরদের মধ্যেও তেমনি হয়েছে এখন আমরা প্রাণ কি মানুষের দেহে বা শয়তানের মধ্যেও কোনো তাসির করে কি না রোগ বালাই দূরীভূত করা এজন্য আমি সর্বপ্রথম আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি সেও যদি কোরআনের আওয়াজ শোনে তার মাঝেও একটা প্রভাব বিস্তার লাভ করে এই মূলত আল্লাহ ফিল আলমিন বলছেন এখানে কয়েকটি বিষয় দিয়েছেন তার প্রভাব তার মাঝে বিস্তার বা প্রভাব তার মাঝে একটা সৃষ্টি হবে তো এই কোরআন মাজিদের বহুদিক দিয়ে তার প্রভাব বা তার একটা তাসির রয়েছে যে বিষয়টি আপনি আমাকে চিহ্নিত করে দিয়েছেন সেটি হলো আমরা আসলেই বলতে পারি যে কোরআন মানুষের জন্য দুই দিক দিয়ে সেফা হয়ে থাকে একটা হলো মানুষের মাঝে যদি আল্লাহর প্রতি মানে নাস্তিকতা ভাব থাকে বা मानुष्ठ स्वभाव से दिखा क्रन चिकित्सा चिकित्सा शारीरिक भावना चिकित्सा मानुषे जो विभिन्न रकम असुख इत्यादि समस्या भुगे थे के সেক্ষেত্রেও আল্লাহ রবাহিনের চিকিৎসা পাশ্চাত্য একটা বিশেষ রোগ দেখা যাচ্ছে মানসিক রোগ সাইকোলজিক্যাল ইড তাদের কোনো চিকিৎসা তো আর এই হচ্ছে না এ ব্যাপারে কি মানসিক যে সমস্ত ব্যাধিগুলো আছে আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর এ বাদত না করা বিভিন্ন গুণাহে লিপ্ত হওয়া এই সমস্ত ব্যাধি থেকে মানুষকে মুক্ত করে পরিচ্ছন্ন পবিত্র করার जन् मूलत आल्लाजिल कर मानुष्टर शारीरिक रोग ब्याधी आगे विभिन्न रकम चिकित्सा क्योंकि कुरान्वर आयात पढ़े सुफल पेटे सैड बेनीफिट बोलते वार्शिक एक सुविधा जेटा जा रहा कुरान पढ़वें कुरान्मा मध्यमे से सुविधा लाभ करते मूल कुरान शिक्षा से मानुष्य अंतनिहित जिसमस्त रोग व्याधिगुल आ स्पिरिचुअल डिजीज सेगुलो के दूरी सुस्था सुंदर करीम आल्लापाक नाजिल कर वेस्टार्न सिविलईजेशन जो सैकोलॉजिकल व्याधिर कथा अपनी अभी मैंने ता कुर दूरे सर गई বা লাইফ বাড়ি করছে জীবন তারা করছে যার ফলে তাদের ভিতরে এই সমস্ত মানসিক রোগ ব্যাধির সৃষ্টি হয়েছে আমি মনে করি তারা যদি তাদের জীবনকে কোরআন আলোয় নিয়ে আসে এবং কোরআন আলোয় আলোকিত করতে পারে তাহলে কোরআনের যে শিফা আল্লাহ পাক বলেছেন তারা নিশ্চয়ইটা পাবেন এবং কোরআনে আলোয় এসে তারা মনের কথা বেশি আসতেছে আত্মার রোগের কথা বেশি আসতেছে অর্থাৎ দৈহিক রোগের চেতে আত্মার রোগ বড় মারাত্মক দৈহিক রোগের চিকিৎসা পাশ্চাত্য বহুত বের করেছে চিকিৎসা যেতে পারে তো আল্লাহর জিকির বলতে আফজালুল দিক্রি তেলা কোরআন তেলাওয়াত করা তো কোনো ব্যক্তি যদি সাথে সম্পর্ক দৃঢ় করে দেয় কোরআন বেশি বেশি পরে তাহলে এই কোরআন পড়াটাই তারা তাহলে কত বিনোদনের অবস্থা করেন মন ঠিক হয় না কত মদের বারে পড়ে আছেন মানুষ মন ঠিক হয় না কত লোদের নিয়ে তারা অবৈধ জীবনযাপন করছেন সাগর বিভিন্ন জায়গায় কোনো অবস্থাতেই সুস্থ হতে পারছেন না অসুস্থতা শুধু আল্লাহ করার জন্য বিরাট দাওয়া আল্লাহাকৃথিবীতে পাঠিয়েছেন শুধু মুসলমানদের জন্য না আমি এই পিস টিভির মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে আহ্বান জানিয়ে দিতে চাই আপনাদের এই কঠিন চিকিৎসা কঠিন রোগের চিকিৎসা আল্লা রে কালামের মধ্যে রয়েছে আসুন এখানে ফিরে আসুন ডাক্তার লাগবে না অতদিন ভোগ আপনাদের করতে হবে না দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছে হাজার হাজার না লাখো লাখো সাইকোলজিক্যালতে আসলে যদি দূরে থাকে আল্লাহ আলমিন তাদের এই রোগগুলিকে কিন্তু আরো বৃদ্ধি করে দেবেন আল্লাহ বলছেন ফি কলুবিহীম থেকে যারা বিবে তাদের জীবন হবে সংকীর্ণময় জীবনকীর্ণ এবং অশান্তির দাবান বলছিলেন একটু ভাই আবু সাইদিজ যেটা বুখারী শরীফে বিশদ ভাবে আলোচনা হয়েছে সাহাবাইকালাম রাজিয়াল আনহোম তারা একটা দল জেহাদ করার জন্য বাইরে কাজে গিয়েছিলেন জেহাদ করার জন্য। সেখানে একটি গ্রামে গিয়ে তারা তাদের কাছ থেকে কিছু খানা পিনা চাইলে তারা অস্বীকার করল। এক পর যে তাদের যে গ্রামের সর্দার বিচ্ছু কাটল বিছু কেটে ধ্বংস করল। এটা চিকিৎসার জন্যে তারা দেখলো মদিনার মানুষ এরা ভালো মানুষ এদের কাছে কোনো চিকিৎসা আছে কিনা এবং তাদের এই প্রস্তাবে আবু সাইদ খুদ্দালা আনহো সাড়া দিয়ে নিজেকে অবশ্য বর্ণনা করার সময় গপন রেখেছেন যে একজন গিয়ে সেখানে সুরা ফাতিহা পড়ে ফুকে দিলেন তাই ভালো হয়ে গেল ছাগলের পাল পেয়ে গেলেন এবং বললেন না বিধানটা আমরা না জানতে পারবো তাই যখন ফিরে আসলেন এবং এটা পেশ করলেন তখন রসুল্লাহ সাল্লাম সম্মতি জানলে এবং বললেন কিভাবে তুমি জানলে এটা সুরাত রোকয়া এবং বললেন যে আমার জন্য এখানে একটা ভাগ বসিয়ে দাও ফাতে আমরা বহু চিকিৎসা রোগ বালা দিকে আগেই দৌড়ানো শুরু করে মতো সেটা জায়গা আছে লেকুল্লে দায়ন লেকুল্লে দায়ন হাদিসের কথা যত রোগ আল্লাহ দিয়েছেন তার জন্য তাহলে কি করতে হবে ফালাক এই পড়তে হবে একটা কূপের মধ্যে এই জাদু করা জাদু করা হয়েছিল থেকে সেটা ডুবা হলো সেটা তোলার পর দেখা গেলো যে বান মারা হয়েছে এবং্লাম তার প্রিয় হাসান এবং হোসাইনকে এই সুরা নাস এবং ফালাক দিয়ে সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি পরে আবার আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসব। আপনারা অত্যন্ত আগ্রহের সাথে সাথে আছেন এই জন্য আপনাদেরকে সুক্রিয়া জানাচ্ছি ইনশাল ছোট্ট বিরেকটির পরে আবার আপনারা আমাদের সাথে অংশ গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহের রমজানের মুবারক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 पुन सम्प्रचार सकाल नीस टी रमजान Welcome, O oh Ramadan. Ramjan, hello, Rahmat, Irmajsh, Sahri, Iftar, Taravik, Laylatul Qadar, Itakav, Idil Fitar. This is a great day. What did you do with this holy Ramjan? I don't want to give you this holy Ramjan. Ramjan, I will ask you to give you this holy Ramjan. I will give you this holy Ramjan. দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান জাকিরের সঙ্গে পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সামান্য বিরতির পরে আমরা আবার আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসছি আল্লাহ নবীকে ইহুদিরায় জাদুটনা করেছিল আর কি শুয়ে আছেন মাথার কাছে একজন এবং পায়ের কাছে একজন জাদু করা হয়েছে। তাহলে কি করতে হবে চুলের মধ্যে গিরু দিয়ে দিয়ে কুপের মধ্যে ফেলে রেখেছিল এর কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে মানুষ জাদু করতে পারে টোনা করতে পারে তার হাসান এবং হুসাইন কে এই ফালাক দিয়ে ঝাড়ফুঁক করতেন এবং আইসার তালা তিনি বলেন যে আল্লাহ নবীলাম যখনই সুতি যেতেন তখন উনিহাত উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন উনি যেটা করতে না তখন আমি ওনাকে ফুক দিয়ে দিত হাতে ফু দিয়ে ওই হাত আমি করতাম বড় কথার জন্য আরকি এইভাবে আসলে আমরা একটু আগেই সেটার অবতারণা করেছি আলোচনার যে কোরআনুল করিম থেকে দুই দিক থেকে দুই দিকেই বা দুইভাবে আমরা শেফা গ্রহণ করতে পারি আরোগ্য লাভ করতে পারি একটা হলো কুফরি ও শেরকি বা বেইমানি যে রোগ সেটার আরোগ্য আরেকটা হলো শারীরিক যেটা রোগ বিভিন্ন হয়ে থাকে সেগুলি থেকে আরোগ্য এই শারীরিক রোগগুলি থেকে আরোগ্যের জন্য রসুল সাল আলি ওসাল্লাম এবং সাহাবাই কেরামগঞ্জ কর যেভাবে উপকৃত হয়েছেন কর মজিদ থেকে সেটাও দুই দিক থেকে একটা হলো রোগ আসার পূর্বেই সতর্কতা এই সমস্ত উল্লেখযোগ্য সোরা পাঠ করে সেই রোগ থেকে বিরত থাকার একটা অবস্থা তৈরি করে আরেকটা রোগ আসার পর সেটা এই আয়াত এসেগুলি পাঠ করার মাধ্যমে সেই রোগ থেকে মুক্ত লাভ বাঁচার জন্য ঠিক একইভাবে যেমন সোরা ফালাক এবং সোরা নাস এই দুটি যত রকমের জাদু এবং যত মিনাল জিন্নাচিবর নাস যত রকমের জিনের কর্ম অপকর্ম সেগুলি থেকেও রেহাই পাওয়ার জন্য যেমন আল্লাহ রসুল এবং সেই রাত্রিতে আল্লাহ রবী আলমিন তাকে যাবতীয় জিনের অপকর্ম বা আক্রমণ থেকে অনিষ্ট থেকে ও জাদুটনা ইত্যাদি থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে হেফাজত করবেন এ সম্পর্কে সহ হাদিসে এসেছে আবার যখন কেউ রোগাগ্রস্ত হয়ে যাবে রোগে আক্রান্ত হয়ে যাবে तकमेंदुग्रस्त हैल्लाम खुबी गुरुपूर्ण दिए आल्लासूल सोल्लाइसम साहबाइ करामगन तिकित्सा ग्रहण कर समाज मजिद के विभिन्न भाव लिखे চিকিৎসা নিতে চাই এটা আসলে আল্লাহ রাসুল সাল্লাম পাওয়া যায় না বরং ক্ষেত্রে দেখা যায় আমি এটাকে নিয়ে যদি বা টয়লেটে বাথরুমে নিয়ে যেতে চাই আমাকে সকলেই নিষেধ করবেন যে আপনি কোরআন মাজিদের প্রতি বেয়াদি করলাম আমি কোরআন মাসিদ কে অপমান করছি তাহলে এটাকে যদি নিয়ে নিষিদ্ধ হয়ে থাকে एक्टा आयात के। वा एक्टा सूरा के। लिखे का पुटली भरे से बेधे राखी अथवाटना बरसूल सोल्लाठ करा, ना? अपुमान अपुमान करा, करा, जी। जी करा हु एक अपर्जुन गाए फूदी पाठ कर दवार जो भाव शेफा रोग थे आरोग्य पेन मध्य सर्वश्रेष्ठ सुरा हिसाब से तुल फाते क्या सर्वश्रेष्ठ आयत आय कुरसि जे विभिन्न फजिलत सुरा बकार आयलसीच् नाम आयतल कर्सि पड़े शुए जाए रबुल हाफेज सकाल पर्त एक पड़ा दीते थके झारफुकर क्षेत्र आयतल कुरसिमा देखे যে সাধারণ আমাদের গ্রামে দেখেছি আয়তল কুর্সি পরে সাপের বিষ নেমে যায় সুরা পড়ে একজন এটা চিকিৎসা আমরা বন্ধু আয়তল কুসি শিখে গিয়েছিল মাল থেকে শয়তান চুরি করতে গিয়েছিল কাহিনীরা কি রসুলের কারিম সাল্লি রসাল্লাম তাকে একটা খাদ্য ভাণ্ডারে পাহারা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন দায়িত্ব দিয়েছিলেন তিনি যখন রাতের বেলা দায়িত্ব পালন করেন দেখেন একজন এসে খাবার নিয়ে যাচ্ছে তখন আবু তাকে ধরে ফেললেন সে বলল যে লাউদ আমাকে ছেড়ে দাও আমি আর ফিরে আসব না গরিব সে জন্য আমি চুরি করেছি আমাকে ছেড়ে দাও আমি আর আসব না তখন ছেড়ে দিলেন আবু হিয়াল তিনি অত্যন্ত সনার্দ্র হৃদয়ের অধিকারী ছিলেন তাকে ছেড়ে দিলেন দ্বিতীয় দিন দেখা যাচ্ছে আবার এসেছে আবার ধরে ফেললেন আবার ওই একই কথা বলতে আরম্ভ করল তখন তিনি তাকে আবার ছেড়ে দিলেন বলে দিলেন সে আবার আসবে তখন দেখা গেল যে বাস্তবি পরের দিন আবার আসছে তখন ধরে বললেন যে আজকে আর ছাড়বো না আজকে রসুল করিম সালিম দরবারে তোমাকে নিয়ে যাব তখন সে কিছু শিক্ষা দিব তিনি আয়াত এবং আয়াত পড়লে পরে তোমাকে আমি আর কোন ক্ষতি করতে পারবো না তখন এই আয়াত শিক্ষা লাভ করে তিনি শয়তানকে ছেড়ে দিলেন তারপরে যখন নবী সালাম তো বলার সে তো সত্য কথা বলার যেটা বলেছে সত্য ব্যক্তি নয় কিন্তু এই ব্যাপারে তোমাকে যা বলেছেন বলেছে এই জন্য আমরা এখান থেকে পেলাম যত কিছু হয় তার থেকে শানি আমরা মাহফুস থাকতে পারি এ ব্যাপারে আরো কিছু অ্যাড করার থাকে বিষয়ে সুরে বকরার শেষের দুই আয়াত যেটা আছে এ বিষয়ে আল্লাহ নবী সালাম উনি বলেছেন কোনো ব্যক্তি যদি রাত্রে শোবার পূর্বে আয়তাল করছি শেষ দু আয়াত পরে তাহলে কাফা তাহ তাকে নিরাপদ থাকার জন্য এটাই যথেষ্ট আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট একটা ফেরিস্তে দিয়ে যান তাকে হেফাজত করার জন্য তো এটাও একটি মানে মানুষের যেটা এসেছে উপকারে আসবে দুর্বোধ্য রহস্যপূর্ণ কথা অর্থহীন কথা কিংবা মিশ্রিত কথা ইসলাম বিরোধী কথা যদি কথা পড়া হয় বা লেখা হয় বা তাদের ফু দেওয়া হয় কোন অবস্থায় গেড়ো দেওয়া হয় ফু ভালো হলেও গিড়ো দেওয়ার সাথে সাথে ফু দেওয়া কিন্তু বৈধ হবে না অনেক সময় আমরা মধ্যে লিপিবদ্ধ হয়ে পড়ি আবার কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মান নির্ণয় করি পিসমিল্লার মান সাতশো কাগজের মধ্যে দিয়ে কাজ ধরে আল্লাহর কালাম পুষেছে না এই ঠিক না অনেক কোরআনের নাম নেওয়া ধোকা দেওয়া হচ্ছে কোরআনের কোন সংখ্যার মান হতেই পারে কথা। এগুলো অত্যন্ত বানাবার ইনশাআল্লা থেকে বিবরীত না কোরআন এবং চিকিৎসা নেওয়ার জন্য যে বিধান আছে তা যেন সংযত ভাবে আমরা ব্যবহার করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এতটুকু বলে আমরা আমাদের আজকের আসর এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত सठी परिपूर्ण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 जको दाम अर्थ पाठातेन बैंक छाचल्लिसम जी पोस्ट पान नम्बर शून्य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 أَفَلا يَرَى اللَّهُ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَابَ مُبَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ মহান আল্লাহর পক্ষ থেকে প্রতি মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তৌহদ প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় আপন সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায়